শাসকের বিরোধিতা করাকে মর্যাদাকর মনে করা এবং তার অনুগত করা ও তাকে মেনে নেওয়ার অপমান এবং লাঞ্ছনা মনে করা রসুন সাল্লাম এ বিষয়ক তাদের বিরোধিতা করে বরং তিনি শ্রবণ করা তাদের অনুগত থাকা এবং তাদের কল্যাণ কামনার নির্দেশ দেন শাসকের অনুগত থাকা এবং তার কথা শ্রবণ করার ব্যাপারে কঠোরতা আরোপ করেন আর সকলকে এই বিষয়ে বারবার তাগিদ করেন তার তিনটি বিষয়ে সহি হাদিসে একত্রে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদের উপর তিনটি ব্যাপারে খুশি হন এক তোমরা কেবলমাত্র আল্লাহর অনুপত্ত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না দুই তোমরা সকালে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তার বিভিন্ন দলে বিভক্ত হয়েও না তিন আল্লাহ যাদেরকে তোমাদের উপর শাসন ক্ষমতা দান করে তাদেরকে সুপরামর্শ দেবে এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ অথবা আংশিক লঙ্ঘন করার কারণে মানুষ দিন ও দুনিয়ার বিষয়ে ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা ক্ষতিপয় জাহিলি সমস্যা জাহিলরা শাসকের প্রতি অনুগত নয় অনুগত থাকাকে তারা অসম্মানের কারণ মনে করে শাসকের অবদ্ধ হওয়াকে মর্যাদাকর ও স্বাধীনতা হিসাবে তারা গ্রহণ করে এ কারণে কোনো ইমাম ও আমির তাদেরকে জামাতবদ্ধ করতে পারে না কেননা তারা অনুগত নয় তারা দাম্বিক ও অহংকারী ইসলাম তাদেরকে একাজের বিরোধিতা করে সে সাথে ইসলাম মুসলিম শাসকের কথা শ্রবণ করা ও তার প্রতি অনুগত থাকার নির্দেশ দিয়ে যা কলাল আল্লাহালা বলেন হে মোহিনগণ তোমরা অনুগত করো আল্লাহ অনুগত করো রাসুলের এবং তাদের মধ্যে থেকে কর্তৃত্বের অধিকারী এ আয়ের থেকে শাসকের প্রতি অনুগত্যের নির্দেশ প্রমাণিত হয় রসুল সাল্লাহ আলহ্লাম অবাধ্যতার অনুগত্যের সীমা নির্ধারণ করে বলেছেন অর্থাৎ স্রস্তার অবদ্ধতায় সৃষ্টির অনুগত্য নেই তিনি আরও বলেন অনুগত্য শুধু সৎকাজই তাই আল্লাহর অবাধ্যতা ব্যতীত শাসকের অনুগত করা ওয়াজিব এবং আবশ্যক শাসক অবাধ্যতার নির্দেশ দিলে তার অনুগত্য করা যাবে না অবাধ্য বিষয় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তার বিরোধিতা করা যাবে না বিশেষ করে যে বিষয়ে অবাধ্যতা রয়েছে সে ব্যাপারে अदौ शासकुगत करा जाने शासक इसलमर ऊपर प्रतिष्ठित थकले अन्य विषय तरह पद बंधन जाता और तार बिधिताओ जा क्योंकि एकत रक्तपात निगृहित कर निरापत्ता निश्चित करा अत्याचारिक हाथी निर्तित दिल रक्षा कर मानुषर अधिकार रक्षा और न्यायभित शासन प्रतिष्ठा शासक अनुगतर माध्यम वास्तवित है एमक शासक जो दिन ऊपर अटल ना थे फाँसिक है क्योंकि कुफुर लिप्त ना हवा पर अणुगत करते हैं যেমন নাবি সাল্লাহ সাল্লাম বলে তোমরা শাসকের কথা শ্রবণ করবে ও তার অনুগত থাকবে কিন্তু যদি স্পষ্ট পোফুরি দেখো তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে যে বিষয়ে সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান তাহলে আলাদা কথা শাসক পোফরি ব্যতীত অন্যান্য অবদ্ধতায় লিপ্ত হলেও তার কথা শ্রবণ করতে হবে ও তার অনুগত থাকতে হবে যদি তার নেতৃত্ব ও তার প্রতি অনুগত থাকা মুসলিমের জন্য কল্যাণকর হয় তবে ফাঁসি কি শাসকের উপরই বার্তাবে এই জন্যে কতিপয় ইমামকে জিজ্ঞাসাবাদ করা হলো। কেউ ফাঁসিক কিন্তু শক্তিশালী আর কেউই সৎ তবে দুর্বল উভয়ের মধ্যে কে নেতৃত্বের উপযুক্ত তারা জবাব দিলেন শক্তিশালী ফাসিক উপযুক্ত কেননা তার ফাসিকি নিজের উপর বার্তাবে এবং মুসলিমদের স্বার্থে তার শক্তি ব্যয় হবে অপরপক্ষে এ সৎ ব্যক্তির সততা তার নিজের জন্য তার দুর্বলতা মুসলিমদের ক্ষতি বইয়ান তাই যদিও শক্তিশালী শাসকের মাঝে ফাঁসি থাকে তবুও তার কথা শ্রবণ করতে হবে ও তার অনুগত থাকতে হবে যদি সে বাড়াবাড়ি ও অত্যাচার করে সেক্ষেত্রে রসুল সদুল্লাহ আলহাল্লাম বলেন যদিও তোমার ধন সম্পদ করে এবং তুমি প্রহরিত হও তবেও তুমি তার অনুগত্য থাকো কেননা ফাঁসিকির দিক বিবেচনা তার অনুগত্যের মাধ্যমে মুসলিমদের স্বার্থ রক্ষায় প্রাধান্য থাকবে শাসকের অনুগত করা তার অবাত কাজের চেয়ে কল্যাণকর শাসকের বিরোধিতা করা তার অনুগত্যের চেয়েও বেশি মারাত্মক কেননা তার বিরোধিতার কারণে রক্তপাত ঘটায় নিরাপত্তা বিঘ্নিত হওয়াকে ঐক্য বিনষ্ট হতে পারে শাসক ও নেতাদের বিরোধিতাকারীদের অবস্থা যা ইতিহাসে বর্ণায় পাওয়া যায় এই সজ্জায় পরিচনায় উসমান রজমদ আলহামম অনুগত থেকে জনগল দূরে সরে যায় এবং তার দ্বারা পরিচিত হয়ে আমিরুল মোমিনিন ওসমান রাজুল্লাহ তালুকে তারা হত্যা করে আমিরুল মুমিনিন এর বিরোধিতা এবং তাকে হত্যার কারণ মোমিনদের একই অবনতি ঘটিয়েছিল ক্রমাগত অবনতি ও ফিতনা ফাঁসাদের মধ্যে দিয়ে মুসলিমরা কষ্টভোগ করে আসছে অনুরূপ অন্যান্য শাসকদের অনুগতের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে যদি শাসক আংশিক ফাসাদে লিপ্ত থাকে তাহলে তারা বিরোধিতা করার চেয়ে এটা অনেক সহজতর বলে গণ্য হবে এ কারণে শাসক ইসলাম ত্যাগ না করলে নাবি সাল্লাসাল্লাম তার অনুগত থাকা অবশ্য করে দেন যদিও সে ফাঁসি অথবা অত্যাচারী হয় বৃহত্তর বিশৃঙ্খলা রুখে দেওয়ার জন্য আংশিক বিশৃঙ্খলার উপর ধৈর্য ধারণ করতে হয় বড় ধরনের ক্ষতিকে প্রবাহিত করার জন্য সাধারণত প্রতি মেনে নেওয়া ভালো নেতার বিরোধী তার মারাত্মক বিশৃঙ্খলা সংগঠিত হওয়ারছে চেয়ে জনগণের ধৈর্য ধারণ করা অনেক ভালো শাসকের অনুগতের ব্যাপারে জাহিল এবং মুসলিমদের মাঝে পার্থক্য জাহিলরা তাদের শাসকের প্রতি অনুগত্য থাকে না অনুগত্যশীল হওয়াকে তারা অপমানের কারণ মনে করে আর ইসলাম মুসলিমদেরকে শাসকের অনুবত্তের নির্দেশ দেয় যদি শাসক ফাঁসিক হয় ও মানুষের প্রতি দুরুম করে তবে ধৈর্য ধারণ করতে পারে কেননা এতে মুসলিমদের স্বার্থতা ইঙ্গিত আছে আর শাসকদের বিরোধিতায় মুসলিমদের মারাত্মক করার চেয়ে তাদের অনুগত্য বরাব্দ যে অনাকাঙ্ক্ষিত অনুবত্ত মুসলিমদেরকে ইসলাম থেকে বের করে দেয় এরূপ গুরুত্বপূর্ণ অবস্থায় ইসলামে বৃহত্তর মূলনীতি প্রবর্তন করেছে আর জাহিদদের আলোচনা অতিবাহিত হয়েছে যারা শাসকে নেতৃত্ব মেনে নেয় না যারা শাসকের কথা শ্রবণ করে না ও তাদের প্রতি অনুগত থাকে না বর্তমান কাফির জনগণ জাহিদদের মতোই অবাধ্য যারা স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে অথচ বর্তমানে তাদের সমাজ ব্যবস্থা কেমন দোষ ত্রুটি অন্বেষণ পাশবিকতা হত্যা ছিনতায় রাহাজানি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা অপকর্ম ও নিরাপত্তাহীনতা এসব মন্দ বিষয়ে বৃহৎ রাষ্ট্রগুলোতে ঘটে চলেছে অথচ তাদের কাছে অস্ত্রের সমাহার ও বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে কিন্তু এরপরেও তাদের মাঝে পশুত্ব বিরাজ হয় এসব থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তারা এখনও জাহিলি অবস্থার উপরে বিদ্যমান নাবির সাল্লাসাল্লাম শাসকের কথা শ্রবণ করা ও তাদের প্রতি অনুবত্য থাকে গোপনে তাদের উপদেশ প্রদানের নির্দেশ দেন রাসুলসল্লাহ আলহ্লাম এই নির্দেশ শাসক ও উপদেষ্টার মাঝে সীমাবদ্ধ আ তাদের সমালোচনা গালিগালাজ ও বিবাদ করার মাধ্যমে মূলত তাদেরকে ধোকা দেওয়া হয় যে কারণে জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয় ও দুষ্ট লোকেরা নিদিত হয় যা শাসকদের ব্যাপারে খিয়ানো শুরু অপরপক্ষে তাদের জন্য দোয়া করা ও সভা সমাবেশে দুষ্ট্রুটি বর্ণনা না করা তাদের জন্য কল্যাণ কামনার অন্তর্ভুক্ত আর যে শাসককে উপদেশবাণী শোনাতে চায় সে নিজেই তার নিকট দিয়ে মৌখিকভাবে অথবা বার্তার মাধ্যমে তাকে উপদেশ দিবে অথবা সম্ভবপর কারো মাধ্যমে তার নিকট উপদেশবাণী পৌঁছে দেবে আর পৌঁছাতে সক্ষম না হলে তা অজুহাত হিসেবে গণ্য হবে সভা সমাবেশ অথবা মঞ্চ অথবা লাইনের সামনে দাঁড়িয়ে শাসককে গালিগালাজ করা ও তার দুষ্ট্রটি বর্ণনা করা তার জন্য উপদেশ বরং তা খেয়ানত করাই নামানতে তাদের সংশোধনের জন্য দোয়া করা উপদেশ দেয়া অন্তর্ভুক্ত আর তাদের দুশ্রুটি ও অস্থিরতা মানুষের কাছে ব্যক্ত করাও উপদেশ দেওয়ার স্বামী আর কর্মকর্তাদের উপর তারা যেসব কাজের দায়িত্ব অর্পণ করে তা পালন করা ও দায়িত্বশীলদের উপর তাদের কৃত অঙ্গীকার পালন করা শাসকদের ধৃত উপদেশ দেওয়ার অন্তর্ভুক্ত সঈফ রহিম এই তিনটি বিষয়ে শহীদ হাদিস একত্রের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তোমাদের উপর তিনটি ব্যাপারে খুশি হন এক তোমরা মাত্র আল্লাহর অনুগত্য করো এবং তার সঙ্গে কাউকে শরীর করো দুই তোমরা সকলে মিললে আল্লাহর রোজকে মজবুতভাবে আকৃত হলো আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে আল্লাহ যাদেরকে তোমাদের উপর শাসন ক্ষমতা দান করেন তাদেরকে সুপরামর্শ দিবে এ তিনটি বিষয় অথবা এর আংশিক ছেড়ে দেওয়ার কারণে মানুষ দিন ও দুনিয়া অবৈ ক্ষতিগ্রস্ত হয় শাইক রহিম্লাহ বলেন নাবীর সাল্লু আলাইসাল্লাম একত্রে তিনটি বিষয় বর্ণনা করে যা পূর্বে উল্লেখ করা হয়েছে প্রথম সমস্যা জাহিলরা বুয়ালি আউলিয়া ও নেদের ইবাদত করত আর তারা বলে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী দ্বিতীয় সমস্যা জাহিলজাদ দিন ও দুনিয়া উভয়ের ব্যাপারে চলে তলে বিভক্ত ছিল তৃতীয় সমস্যা তারা শাসকের প্রতি অনুবত্য ছিল না করাকে তারা অপমান ও মনে করতে। প্রসমসাল্লা আলাহ সাল্লাম তিনটি বিষয়ে একত্রে বর্ণনা করেছেন যা সকলের কথা ও বক্তব্য একই বক্তব্যের অন্তর্ভুক্ত প্রথম একমাত্র তারই ইবাদত করবে আর তার সাথে কাউকে শরিক করবে আর আউলিয়া ও নেককারদের ইবাদত করা শিরকের অন্তর্ভুক্ত দ্বিতীয় তোমরা সকলে আল্লাহর লজ্জ আঁকড়ে ধরবে আর বিভক্ত হবে না জাহিলরা দিন ও দুনিয়ার ব্যাপারে দলে দল বিভক্ত ছিল তার বিপরীতে আল্লাহ এই নির্দেশ দেন অর্থাৎ আল্লাহর লজ্জু কোরআন আঁকড়ে ধরবে আল্লাহ তালা যে নির্দেশ দেন তা পালন করবে আর যে বিষয়ে তিনি নিষেধ করেন তা থেকে বিরত থাকেন কেননা আলফুল আন আল্লাহ প্রদত্ত পদ্ধতি যা বান্দার দিন ও দুনিয়ার স্বার্থে রক্ষায় জিম্মাদার এটাকে আঁকড়ে ধরার মাধ্যমে আল্লাহ তাল্লাহ রহমত পাওয়া যায় আর তা ছেড়ে দেওয়ার কারণে শাস্তি ও কষ্ট নির্ধারিত হয় তৃতীয়ত আল্লাহ তালা যাদেরকে শাসন ক্ষমতার দায়িত্ব দিয়েছ তোমরা পরস্পর তাদের কল্যাণ কামনা করো এটা সেসব জাহিনের বিপরীত বিষয় যারা শাসকের প্রতি অনুগত হয় না শাসকের কথা মেনে নেয়া তার কল্যাণ কামনা করা দৃষ্টতে থাকা তার বিরুদ্ধায় না করা জনসমক্ষে সমালোচনা ও দুষ্টুতি বর্ণনা না করার নির্দেশ রয়েছে কেননা তা খিয়ানোর সুর কারণ তাতে উপদেশ নেই যদিও কিছু মানুষ মনে করে এটা শাসকের প্রতি হৃদপদেশ আসলে তা নয় বরং তার ঘিবত করাও তাকে মন্দ বলার অন্তর্ভুক্ত এটা শাসক ও প্রজার মাঝে শত্রুতার সৃষ্টি ছাড়া কিছুই নয় আর তা কখনোই কল্যাণকর নয় এটা নিছক ক্ষতি ছাড়া আর কিছুই নেই শহীদ রহিমল্লা বর্ণনা করেন মানুষ দিন ও দুনিয়ার ব্যাপারে যে তিনটি বিষয়ে কথাবার্তার আংশিক লঙ্ঘন করার কারণে ভাসম্যতার হীনতা সৃষ্টি করে তা হল আল্লাহর সাথে করা তুই দলে দলে বিভক্ত হওয়া ও শাসকের বিরোধিতা